কোন কাজে লাগবে অনেক কাল আগে জার্মানির এক ছোট্ট শহরে থাকতো। সাত ভাই বোনের এক পরিবার তাদের মা বাবার সঙ্গে পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না তাদের বাবা পোস্ট অফিসে কাজ করত আর মাইনে ছিল খুবই কম তাদের মা বড়লোক বাড়ির মেয়ে ছিল তাই খুব হিসেব করে চলত যেমন তার মায়াদা ছিল তেমনই ছেলে মেয়েদের খুব যত্নে বড় করছিল সে শুধু একটাই সমস্যা ছিল সে ছিল খুবই কৃপন খুব প্রয়োজন না থাকলে পারত পক্ষে সে কিছুই কিনতে চাইত না আর এই প্রশ্নটা করা তার স্বভাবে দাঁড়িয়ে গেছিল এটা কোন কাজে লাগবে সপ্তম সন্তান মানে সবচেয়ে ছোট ছিল হ্যান্সি সে ছিল খুবই মিষ্টি আর আদুরে বাচ্চা সে খেলে বেড়াত নাচতে গাইতে খুবই ভালোবাসত আর মায়ের এই স্বভাব তার খুব খারাপ লাগত পরিবারের অন্য বাচ্চারা এভাবেই বড় হয়ে উঠেছে যে কিভাবে সত্যি এই পাইগুলো খেতে দারুন একটা চকলেট কেক ও খাবো কি বলো তুমি মজা একটা নতুন স্কুল জ্যাকেট এলিয়ান জন্য ঠিক আছে তো বাচ্চাদের ঠিক যা যার দরকার তুমি কি আমি ভাবছিলাম যে এ আমরা কোন দরকার নেই ক্রিসমাস ট্রি আনার বুঝলে তাই জন্য আমি ভাবছি বাচ্চারা এবছর আর ক্রিসমাস ট্রি আনবো না কি বলছো তুমি দেখো আমাদের এই ব্যাপারে কিপটেমি করা ঠিক নয় আমরা অবশ্যই ট্রি কিনছি আর এটাই শেষ কথা সে চলে গেল কিন্তু তার মা খুব রেগে গেল ট্রি ছাড়া কি আর ক্রিসমাস উদযাপন করা যায় না তবুও সে ভাবলো যা করছে ঠিক করছে আর কিছুতেই ট্রি কিনবে না তার স্বামী ভাবলো নিশ্চয়ই তার স্ত্রী মজা করছে এতটা কঠোর কি করে হতে পারে কেউ সে এই ভেবে হাসল যে স্ত্রী ঠিক ট্রি কিনে আনবে বাচ্চারা এই কথা শুনে খুব মন মরা হয়ে গেল হ্যান্সির সবথেকে বেশি কষ্ট হল যতদিন যায় ক্রিসমাস যত এগিয়ে আসে তাদের মন খারাপ আরো বাড়তে থাকে তাদের বাবা এত ব্যস্ত যে লক্ষ্যই করে না কিন্তু তাদের মা খেয়াল করল আর তারও খারাপ লাগতে লাগল আমার কি ট্রি আনা উচিত কিন্তু ওটা তো কাজে লাগবে না কি হবে বাড়ি ফেরার পথে ভাবছিল একটা সুন্দর ক্রিসমাস ট্রি থাকবে যাতে ভর্তি লাইট আর ছোট ছোট সাজানো জিনিস থাকবে এটা ঠিক হচ্ছে না মা যখন ট্রি আনবে না তখন আমি নিয়ে আর সে বাড়ি না গিয়ে সোজা চলে গেল জঙ্গলে এই ভেবে যে সেখান থেকে সব থেকে ভালো গাছটা নিয়ে আসবে জঙ্গলে ঢুকে সে গাছ খুঁজতে লাগলো সে দেখলো একটা গাছ কাত হয়ে পড়ে আছে সে সেটা টেনে তোলার চেষ্টা করলো কিন্তু এইটুকু একটা মেয়ে এত বড় গাছটাকে টেনে তুলবে কি করে ওহ এই গাছটা আমাদের জন্য একদম ঠিক হতো যদি কেউ আমাকে একটু সাহায্য করত খুব ভালো হতো ঠিক তখন লাফিয়ে চলে এলো ওই যে কাঠবেড়ালি বাবু কাঠবে লাফিয়ে গিয়ে একটা বাদাম তাকে দিল এটা আমার জন্যে কেন তোমাকে অনেক ধন্যবাদ এদিকে কাঠবেড়ালি হাসতে লাগলো আর তাই দেখে না আমি জানি তুমি ভালো কাঠবে তাই না কাঠবেড়ালি তার লেজ নেড়ে হাসলো সে দুপায় দাঁড়িয়ে জোরে ডেকে উঠল। ও তুমি এরকম শব্দ কেন করছো আমি আশা করি এই গাছটা সাজানোর সুন্দর সুন্দর জিনিস আছে তোমার কাছে ও না যেগুলো ছিল সেগুলো ভেঙে গেছে আর মা নতুন কিনে দেবে না বলছে তো এই লজ্জার কথা জঙ্গল থেকে ওক গাছের ফল পাইনের কন আর বেরি জোগাড় করছে আর সেগুলো মাথায় সুতো দিয়ে বেঁধে দিলো যাতে গাছে ঝোলানো যায় এবার এগুলো সমেত এটা তোমার বাড়ি নিয়ে যায় ঠিক তো এই আমরা সব জানি আমরা এও জানি সাত নম্বর খুব পয়া আচ্ছা তুমি কি জানো সাত গুণ সাত কত হয় বলো আমাকে বলো দেখি কত হয় না শুধু আমি এটুকু জানি যে দুবার সাত করলে চোদ্দ হয় কিন্তু তার আগে যে আমাকে স্কুলে শেখায়নি এখনো মনে রেখো যে হ্যান্সির মায়ের খুব চিন্তা হচ্ছিল প্রায় সন্ধ্যে হয়ে এসেছে কিন্তু হ্যান্সি তখনো বাড়ি ফেরেনি ও মাঝে মাঝে ওর বন্ধুর বাড়িতে চলে যায় গর্ত থেকে মুখ বার করে তাদের দেখে হাত নাড়ছে খরগোশ এবার তারা ওর বাড়ি পৌঁছে গেল তখন সন্ধ্যে হয়ে গেছে ফল আর পাইনের কোণ ঝুলিয়ে দিচ্ছে আর বামনরা লাল বেড়ি নিয়ে জাদু করে সেগুলো মোমবাতি বানিয়ে দিচ্ছে গাছটাকে কি সুন্দর দেখাচ্ছে আর সত্যি তাই হলো বামুন আর আমরা আমাদের পরিবারের কাছে আচ্ছা বাই বাই হান্সি আশা করি আবার দেখা হবে তোমার সাথে সেই রাতে ওই পরিবার তাদের বাবার বাড়ি আসার অপেক্ষায় রইল বাচ্চারা খুবই মন মরা ছিল যেহেতু কী ছিল না আর বাচ্চাদের মন খারাপ দেখে তার মায়েরও মন ভালো নয় আমি এসে গেছি আমার প্রিয় পরিবার সবাই এমন মন খারাপ করে কেন তোমরা শুধু আমার ছোট্ট হ্যান্সি ছাড়া ও বুঝেছি নিশ্চয়ই ক্রিসমাস জন্য তাই তো মায়ের তার বাচ্চাদের এই কষ্ট দেখে অপরাধ বোধ হল অবাক করে দেবে ভেবেছিলে যদিও এটা খুব অদ্ভুত ব্যাপার তারা একে অপরের মুখ চাওয়া করে ছুটতে বেরিয়ে গেল সেই অপূর্ব গাছটা দেখে সবাই অবাক হয়ে গেল সেই পাইন কোনো তারা ঝিকমিক করছে সত্যি বলছি এত সুন্দর ক্রিসমাস ট্রির কোন দিন হয়নি তাই না কি মা জানে না এই গাছটা ওখানে এলো কী করে কিন্তু ক্রিসমাস মিরাকেলের জন্যে মনে মনে কৃতজ্ঞতা জ্বালালো তার স্বামী আর বাচ্চাদের খুশি মুখগুলো দেখে সে বুঝতে পারল যে সে কত বড় ভুল করেছে আর মনে মনে শপথ নিল যে কোনো দিন সে এমন কার করবে না পরের দিন হ্যান্সি তার ভাই সেই বামুন আর কাঠবেড়ালির কথা বলল তারা বিরাট বড় একটা কেক নিয়ে জঙ্গলের সেই জায়গাটায় সাত গুণ সাত মানে উনপঞ্চাশ বাচ্চারা বুঝতে পারল না তবু বলল তারা বারবার বলে চললো এদিকে গাঠ আর বামুনরা বেরিয়ে এলো তাই দেখে বাচ্চারা খুব খুশি হয়ে তাদের কেক দিল আর বামন ও দুষ্টু কাটবেড়ালিকে ধন্যবাদ জানালো বাচ্চারা বাড়ি আসার পর মাতাদের জড়িয়ে ধরল সে এখন বুঝতে পেরেছে যে পরিবারকে সুখী দেখার থেকে আনন্দ আর কিছুতেই নেই ক্রিসমাস মানে হলো পরিবারের সঙ্গে সময় কাটানো নিজেদের দুঃখ ভাগ করে নেওয়া আর একে অন্যের খেয়াল রাখা এবং পরস্পরের মধ্যে ভালোবাসায় জড়িয়ে থাকা শেষ পর্যন্ত কাঠবের মাকে শিখিয়েই দিল